জয় হবেবে রে জয় হাবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিবী দুই রে কোনো ভাই জয় হাবে রে জয় হাবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুখির নাই রে কোনো ভাই জয় হাবে রে জয় হাবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুখী নাই রে কোনো ভাই জয় হাবে রে জয় হাবে রে হাত পাখারি জয় তাই তোলে পার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভরি দিলে ভাই আল্লাহাজি হয় হাত পাখাতে ভরি দিলে ভাই আল্লাহ জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো পার গরিবী দুঃখের নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোলেবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় हाथ पखारी माने इस्लामे जय तोर पाखा छाड़ा किय हा पखारी विजय माने इस्लामे दी जय तोर पाखा छाड़ा अन्न किचु न हाक् पखारी विजय माने इस्लामे दी जय तय तो ए बार पाखा छाड़ा अन्न किचु न সব ভুলে তাই হাত পাখারি এই গরিবী দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরে এবার গরিবী দুঃখের নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লা রাজি হয় হাত পাখাতে ভড় দিলে ভাই আল্লা জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় যারে তারে ভড় দিলে আর কোন সিনা গুনা অসৎ লোকের দেয়া তো রাসুলের মানা যারে তারে ভোট দিয়ে আর করিস না অসৎ লোকের ভোট রাসুলের মানা ভোট দিয়ে তার করিস অসৎ লোকের ভোট দেয় রসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে রে হাত পাখা জয় তাই তোর এবার গরিব নাই রে কোনো ভয় হবে রে হবে গরিব দুঃখের নাই রে কোন ভয় হাত পাকাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভরে দিলে ভাই আল্লাহ রাজি হয় যাই হবে রে যাই হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে নাই রে কোনো ভয় দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন সাহেব নাই এবারে ডাক দিয়েছে তাই সাহেব মানে এবার ডাক দিয়েছে তাই জয় হবে রে জয় হবে রে হাত জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত জয় কোনো ভয় পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয়া জি হয় রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিবী দুঃখের নাই রে ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার গরিবী নাই রে ভয় पानी हो नौका धान शीसाय विद्युत पानी डबे नौका धान शायद विद्युत जदिनाओ थे पाखा बंधन पानी होबे नौका धान शीसत विद्युत जो ना थाखा बंधना দেশটা শীতল করতে হলে পাখার কাছে গরিব নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোলেবারে গরিব দুঃখের নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভাই तेरा भावे देखो सदा हाहाकार सब जगह देखो सदा हाहाकार तय तो देर सब जगते हाथ पाखा दरकार विद्युत अभावे देखो सदा हाहाकार तय तो देर सब जगह ते हाथ पाखा दरकार জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর পারে গরিবী দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো যে পারে গরিবী দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় গরিবী দুঃখের নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তোর এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো এবার গরিব নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিবী দুঃখের নাই রে কোনো ভাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিবী দুঃখের নাই রে কোনো ভাই